বাংলা মানবতা সমাধান আসসালামুকমতারক আলহামদুলিলামশ্রফিলমুরসলিনহাম ওসহাবি আজমাইন আতো শ্রোতা মন্ডলী ইমাম নববি রাহমাহুল্লা প্রণীত কিতাব রিয়াদুসহীন থেকে ধারাবাহিকতার সাথে আমরা আলোচনা শুনে আসছি আমরা ইতিমধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হলো কিতাবুল ফভাইল ফজিলত সংক্রান্ত অধ্যায় সেখানে আমরা কোরআন তেলাবতের ফজিলত অজুর ফজিলত আজানের ফজিলত এবং সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ফজিলত সম্পর্কে আমরা অনেক কিছু শুনেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা সালাত কায়েম করো সালাত প্রতিষ্ঠিত করো সলাৎ কায়েমের অর্থ হলো এই যে যেভাবে নবী করিম সাল্লি আসাল্লাম সালাত আদায় করেছেন আমার সলাৎটাও ঠিক সেইভাবেই হতে হবে তাহলে হবে একামাতুসলাত আজকে আমরা যে অধ্যায় থেকে যে পরিচ্ছেদ থেকে আমরা আলোচনা শুরু করব। সেটি হলই বাবু ফজল সফিল আউ্য়াল প্রথম কাতারের ফজিলত ওয়াল আমরু বি ইতমাম ই সফুফিল আউ্য়াল এবং প্রথম কাতার পুরো করার নির্দেশ ওয়া তসিয়া এবং কাতার সোজা করার নির্দেশ এবং কাতারগুলি পরস্পর ঘেসে ঘেসে দাঁড়ানো মিলিয়ে মিলিয়ে দাঁড়ানোর নির্দেশ এ বিষয়ে আমরা প্রথম যে হাদিসটি শ্রবণ করবো সে হাদিসটি হলেই আনিরা রাজিয়াল বলেন খরাজা আলাইনা রসুল্লাহ আল্লাহ রসুলাম আমাদের নিকটে বের হয়ে আসলেন ফকাল এবং বললেন আল্লাহুন কামা তাসফুল তোমরা কি ওইভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়াতে পারো না যেইভাবে ফেরেস তারা তার প্রতিপালকের সামনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ান ফাকুলনা আমরা বললাম মেয়া রসুল্লাহ হে আল্লাহ রসুলাম ওকে ফসফুল মালাইক্বিহা যে তার প্রতিপালকের নিকটে কিভাবে কাতার বদ্ধ হয়ে দাঁড়ান সেটা তো আমরা জানি না তিনি বললেন যে তারা প্রথম কাতারকে পূর্ণ করে এবং কাতারে তারা পরস্পর মিলিয়ে এবং একেবারে ঘেঁষে ঘেসে দাঁড়ায় প্রবাহ মুসলিম মুসলিমের রেওয়ায় তো এই হাদিস থেকে যেটা আমরা জানলাম সেটা হলেই যে একামতুসলাতের জন্য কাতার বদ্ধভাবে কাতারকে সোজা করা এবং কাতার সঠিক হওয়া এটা একটা অন্যতম মাধ্যম এবং কারণ সালাত শুদ্ধ হওয়া এবং একা আমাদের অন্তর্ভুক্ত হওয়া তো আমরা জানলাম যে আল্লাহ নবী সালাম উনি আমাদেরকে এমনভাবে কাতার বদ্ধ হতে বলেছেন এমনভাবে সলাথের জন্য কাতার সোজা করতে বলেছেন যেমন নাকি ফেরেস তারা আল্লাহ রব্বুল আলমীনের নিকট কাতারবদ্ধ হন ওনারা কিভাবে হন ওনাদের প্রথম কাতার ওনারা প্রথমে পণ্য করেন এবং কাতারে যখন দাঁড়ান তখন তারা পরস্পর একেবারে মিলিয়ে মিলিয়ে দাঁড়ান রাখেন না তিনি বলেন রসুরালাম বলেছেন মানুষেরা যদি জানতো যে আউানের কি আদায় কি তারপর তারা পেত না তারা যদি আজানে এবং প্রথম কাতারের ফজিলত জানতে পারত তাহলে তারা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হতো এবং তাদের মাঝে ফাইসলা করার জন্য দাজি এবং লটারি করা ছাড়া কোনো উপায় হতো না এবং লটারি করে তারপরে তার আজান দিত তো আল্লাহ নবী সালাম বলেন যদি তারা জানতো জিনিসটি উজ্জ রাখা হয়েছে যে এত ফজিলত এত ফজিলত যদি তারা জানতো তারা পরস্পর একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করতো এই কাজে অগ্রসর হওয়ার জন্য وعنه قال, قال رسول الله صلى الله عليه وسلم خير صفوف الرجال أولها وشرها آخرها وخير صفوف النساء آخرها وشرها أولها رواه مسلم ابو غراء رضي الله تعالى وطنة رسول الله صلى الله عليه وسلم خير صفوف الرجال أولها وفي ذلك نفسه لأكبر ওয়াশারুহা আ খিরুহা এবং তাদের নিকৃষ্ট কাতার হল শেষের কাতার ওয়াখাইর সফুফিনিসাঈ আোহা এবং মহিলাদের উত্তম কাতার শেষের কাতার ওয়াশারুহা আউ্য়ালুহা এবং তাদের জন্য নিকৃষ্ট কাতার হলো প্রথম কাতার রওয়াহ মুসলিম মুসলিমের রেওয়ারত শ্রোতা ও দর্শক মনুলি আমরা জানি যে নবী করিম সাল্লা সাল্লামের যুগে পুরুষেরা যেমন মসজিদে গিয়ে সলাচদায় করতো ঠিক তেমনইভাবে মহিলারাও মসজিদে গিয়ে সলাচাদাই করত। এবং সেখানে কাতার বদ্ধ হওয়ার যে নিয়ম ছিল সেটি হলেই প্রথমে পুরুষেরা দাঁড়াবেন এরপরে বাচ্চারা দাঁড়াবেন এরপরে মহিলারা দাঁড়াবেন তো যেহেতু মহিলাদের বিষয়টি পর্দার বিষয় তো পুরুষেরা যত আগে থাকবে মেয়েরা যত পিছিয়ে থাকবে অত বেশি পর্দার জন্য ভালো এই জন্য বলেছেন যে পুরুষেরা আগে থাকলে ফেতনা থেকে বেঁচে থাকবে এবং তারা উত্তম হিসেবে তাদের গণ্য হবে আর তাদের যে শেষের কাতার হবে ওই কাতারটি মহিলাদের কাতারের যেহেতু নিকটে হবে বিধায় এটাকে নিকৃষ্ট কাতার বলেছেন আর মেয়েদেরকে বলা হয়েছে যে তাদের কাতার যত বেশি পিছুনি হবে অত বেশি ভালো আর আগে নিয়ে আসা ফেতনা হবে এবং তাদের পর্দার বিপরীত হয়ে যাবে পর্দার খেলাফ হবে এজন্য তাদেরকে বলা হয়েছে তাদের কাতারটি পিছনেরটা উত্তম বেশি সামনেরটা তাদের জন্য উত্তম নয় তাহলে এখান থেকে আমরা এটাও জানলাম যে পুরুষেরা যেরকম মহিলারা জামাতের সাথে সলাচলাই করতে পারবে মেয়েরাও পারবে এবং আল্লাহ নবী সালাম উনি মহিলাদেরকে পরবর্তীতে মসজিদে আসতে নিষেধ করেন নাই বরং উনি বলেছেন যে তোমাদের কারো কাছে যদি তোমাদের কোন স্ত্রী মসজিদে যাওয়ার যদি অনুমতি চায় তাহলে তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে তোমরা নিষেধ করো তাহলে তারা কেয়ামত পর্যন্ত প্রয়োজনে মসজিদের সলাচ আদায় করতে পারবে জুমার সলাচ আদায় করতে পারবে ঈদের সলাচ আদায় করতে পারবে এবং তাদের কাঁচার হবে একদম পিছনের দিকে অথবা পুরুষের মশাল্লার চাইতে নামাজের জায়গায় চাইতে আলাদা তাদের জায়গার ব্যবস্থা করতে হবে যেন পর্দার কোনো ব্যাঘাত না ঘটে এখানে আরেকটা লক্ষণীয় সেটা হলেই যে মহিলাদের সম্পর্কে মসজিদে যাওয়া সন্ন্যত এটা কেমত পরিণত থাকবে তবে তাদের জন্য কিছু শর্ত সাপেক্ষ আছে কিছু সরুত আছে যে শর্তগুলি তাদের মধ্যে পাওয়া যাওয়া একান্ত জরুরি যেমন কোনো সুগন্ধনীয় সেন্ট তারা ব্যবহার করে বাহিরে যেতে পারবে না ঠিক তেমনই তারা বেশি সেজে গেজে এবং নিজের সৌন্দর্যতাকে প্রকাশ করে তারা বাহিরে যেতে পারবে না বরং তারা পর্দার সাথে এরকম সেন্ট বা আতর না লাগিয়ে তারা পর্দার সাথে মসজিদে যদি যায় তাহলে তাদের জন্য যাওয়াটা জায়েজ সম্মান তো শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা প্রথম কাতারে সলাাজ আদায় করার ফজল সম্পর্কে যে অধ্যায় সেটা নিয়ে আমরা আলোচনা করে আসতেছিলাম তো এই মুহুর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ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 शुक्रवार बुधवार रत नट पुनः सम्प्रचार सकाल साढ़े सतटाएंगे पीस टी बांगल सत्यारमिन तर जीव समय नष्ट करना दुनिया भी कसार दुनिया भी किसी दाय दायित्व पालन कर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 पूर्व प्रदान जीवन सफलता कुरान तेला शैम पालन क्यों जो हज कर আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল প্রতি বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বাংলায় الحمد لله والصلاة والسلام على رسول الله شمع نتو سرطة الدرشق من دولي امرأة رياد الصالحين كتاب تيكي فضيلتر ادهائي بطهوم كاتره صلاة ادائي قرار فضيلتر شنقران تو بيشاي امرأة برو تر پور بي شوني عشت سلام اخون جي حدیث ني امرأة علاو چونه کروشتی ہو لئي وعن أبي سعيد الخضري رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم رأى في أصحابه تأخراً فقال لهم تقدموا فأتموا بي ولا يأتم بكم من بعدكم ولا يزالوا قوم يتأخرون حتى يؤخرهم الله رواه مسلم ابو سعيد خدري رضي الله تعالى عنه تني بولن رسول الله صلى الله عليه وسلم رأى في أصحابه تأخرا تني دیکلن جه تار صحابي در مدد تكي اكونو بكتشي بشي جد সামনে কাতারে জায়গা আছে তারপরেও সে যেন নিজেকে পিছিয়ে রাখতেছে কাতার থেকে সে পিছন দিকে দাঁড়াচ্ছে পিছনে চলে যাচ্ছে ফকা আলহ আল্লাহ নবী সালাম তাদেরকে বললেন তোমরা আগে এবং আমার এক আমার অনুসরণ করো তোমরা তো আল্লাহ নবী সালাম তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা আগে আসো পিছিয়ে থেক না নিয়ম যেটা সেটা হলে যে ব্যক্তি মসজিদে আগে আসবে সে প্রথম কাতারে দাঁড়াবে এবং যতক্ষণ পর্যন্ত প্রথম কাতার পণ্য না হবে অতক্ষণ পর্যন্ত দ্বিতীয় কাতারে দাঁড়ানো চলবে না তুমি বললেন যে কিছু মানুষ তারা পিছন দিকে দাঁড়ানোর চেষ্টা করছিল তো তিনি তাদেরকে নির্দেশ দিলেন যে পিছনে তোমরা দাঁড়াও না বরং আগে আসো এবং আমার তোমরা অনুসরণ করো ইয়া তাম্মা বিকুমাম বা এবং তোমাদের অনুসরণ করবে যারা নাকি তোমাদের পরে থাকবে আল্লাহ নবী অনুসরণ করো প্রথম কাতার এবং তাদের অনুসরণ করবে তারপরের কাতার তাদের অনুসরণ করবে তারপরের কাতার এভাবে একে অপরকে অনুসরণ করে জামাতের সাথে সলাচলাই করবে হাত্তা আর মানুষ যখন পিছন দিকে যেতে থাকবে তো পিছন দিকে যেতে যেতে এমনও হয়ে যেতে পারে যে আল্লাহ তালা তাদেরকে পিছিয়েই রাখবে সব কাজেই তো এজন্য জন্য ভালো কাজে আগে থাকতে হয় ভালো কাজে পিছিয়ে থাকা চলে না আর যে কাজে মঙ্গল আল্লা নবী যেমন বললেন যে যদি মানুষ জানে যে প্রথম কাতারে করলে কি তাহলে তারা পরস্পর তারা লটারির মাধ্যমে হলেও তারা এটাকে নির্ণয় করতো যে কে প্রথম কাতারে দাঁড়াবে সবাই এটাই চাইতো যেমন প্রথম কাতারে দাঁড়াব তো এজন্য যারা আগে আসবে আগে দাঁড়াবে এবং পিছিয়ে আসবে পিছনে দাঁড়াবে ইারা করে বলতেন ইস্তাউ তোমরা কাতারে সোজা হয়ে দাঁড়াও তোমরা আগে পিছিয়েও না কাতার যদি সোজা না হয় কাতার যদি আগে পিছিয়ে হয়ে যায় তাহলে আল্লাহ তালা তোমাদের অন্তরের মাঝে বেরোধ সৃষ্টি করে দিবে লিয়ালিয়ানি আহলাম এবং তিনি বলেছেন যে আমার যারা নাকি বুদ্ধিমান এবং বিচক্ষণ ব্যক্তি যাদের কাছে কিছু এলিম আছে এই সমস্ত লোক আমার পিছনে দাঁড়াবে পর যারা তার চেয়ে একটু কম জানে সুম্লা দিন এরপর তার চেয়ে যারা একটু কম জানে তারা তার পিছনে দাঁড়াবে এটা শুধু বিশেষ করে ইমামের পিছনে যেটা ক্ষেত্র সেটা হলেই যে ইমাম যদি কোন সময় কিছু ভুলে যায় অথবা তার অজু যদি ছুটে যায় তাহলে পিছন থেকে এসে সেই ইমামতির জায়গায় দখল করে ইমামতি করতে পারবে অথবা ইমাম যদি ভুল করে তাকে লোকমা দিয়ে পিছন থেকে সংশোধন করে যেতে পারবে এই ধরনের কিছু জ্ঞানীমান বুদ্ধিমান এলেমওয়ালা ব্যক্তি ইমামের পিছনে দাঁড়ানো দরকার তবে এর অর্থ এটা নয় যে এইভাবে পুরা তার যে বেশি জানে তারপরে সে তারপরে এনমি কাতারে যে আগে আসবে সে প্রথমেই দাঁড়াবে এবং তারা ডান দানে বামে তারা দাঁড়িয়ে যাবে রাহ মুসলিম হাদিস্টি ইমাম মুসলিম রাহেমাল্লাহ উনি বর্ণনা করেছেন ওয়ান অন্তর্ভুক্ত কাতার কে সোজা করা নামাজ কে পরিপূর্ণ করার অন্তর্ভুক্ত মোত্তা ফাখুন আলী বুখারী মুসলিম হাদিস অফি রুখারি বুখারির আরেকটি রিবায়তে আছে فان تصبيه الصفوف من اقامه الصلاه كترغلي সোজা করা নামাজ কে পরিপূর্ণ করার অন্তর্ভুক্ত তাহলে জানতে পারলাম যে কাতার যদি সোজা না হয় সালাত পরিপূর্ণ হবে না আর কাতার সোজা হলে সালাত পরিপূর্ণ হবে এজন্য কাতার কে সোজা করা দরকার এই বিষয়ে علينا رسول الله صلی الله فقال আল্লা নবীলাম আমাদের দিকে ওনার চেহারা মুবরক ফিরিয়ে নিলেন ফকল এবং বললেন আকিম ফাকুম তোমরা তোমাদের কাতারকে সোজা করে নাও তু এবং তোমরা পরস্পর মিলিয়ে দাঁড়াও ঘেসে ঘেসে দাঁড়াও মিলিয়ে দাঁড়াও কারণ আমি আমার পিছনের দিক থেকে আমি দেখতে পায়ে আমি দেখি আর বোখারি বুখারি অয়েত আরেকটি বুখারি আছে যে তিনি বলছেন আমাদের মধ্য থেকে প্রত্যেকেই আমরা পরস্পর একে অপরের কাদের সঙ্গে কাদ মিলাতাম এবং পায়ের সঙ্গে পা মিলাত তো কাতার কিভাবে সোজা করব। কিভাবে পরস্পর মিলাবো এ বিষয়ে আল্লাহ নবীলের সাহাবা এখরাম ওনারা বাস্তব ওনার যুগে যেভাবে কাতার সোজা করতেন ওনারা সেই বাস্তব নমুনাটা আমাদের সামনে তুলে ধরেছেন এবং বলেছেন যে তোমরা কাতার সোজা করে দাঁড়াও অতারাসু তারাসুর অর্থ হলেই যে একে অপরের সঙ্গে একেবারে মিলিয়ে দাঁড়াও তো মিলিয়ে কিভাবে দাঁড়াতাম সে বিষয়ে সাহাবি বলেন যে অকান আহাদুনা আমাদের পরস্পর আমরা একে অপরের কাঁধের সঙ্গে কাঁধ মিলাতাম এবং আমাদের পায়ের সঙ্গে পা মিলিয়ে একেবারে দেওয়াল দেওয়ালের মতো যেমন একটা ইঁটের পর আর একটা ইঁট সোজা করে রাখা হয় ঠিক সেভাবেই কাতারে মানুষ একে অপরের সঙ্গে সোজা হয়ে দাঁড়ায় একে অপরের সঙ্গে এভাবে মিলিয়ে দাঁড়াবে এর কারণ কি এর কারণ আমরা আগে জানবো জাল্লানবুল ইসলাম বলেছেন যে কাতারের যদি কোনো জায়গা খালি রাখা হয় তাহলে সেই জায়গায় ঢুকে সেখানে সে মানুষদের বলেন যে আমি রসুরমকে বলতে শুনেছি তিনি বলেন তোমাদের চেহারা তোমাদের চেহারার মাঝে বিতর্ক সৃষ্টি করে এবং বিরোধ সৃষ্টি করে যাবে মুসলিমের আলাতে আছে সোজা করা হয় হাত্তা রা কদা কালনা আনহু এবং অতক্ষণ পর্যন্ত উনি আমাদেরকে কাতার সোজা হতেই বলতেন যতক্ষণ পর্যন্ত না বুঝতেন যে আমরা কাতার সোজা করেছি অথপর তিনি একদিন বের হলেন তিনি দাঁড়ালেন এবং তাকবীর একজন ব্যক্তিকে দেখতে পেলেন যে তার সিনা কাতার থেকে আগে বের হয়ে আছে তার সিনা কাতার থেকে আগে বের হয়ে আছে ফকাল তিনি বললেন হে বান্দা কত বেশি গুরুত্ব সহকারে সাহাবেকরামদের কাতারকে সোজা করে দিতেন কি উনি যতক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণভাবে সোজা হয়েছে এটা না বুঝতে পারতেন অতক্ষণ পর্যন্ত উনি তাগবীরও বলতেন না এবং এমন একদিন হলো যে উনি তাঁক দেওয়ার পূর্বে উনি দেখলেন যে একজন ব্যক্তি একটু কাতার থেকে তার সিনাটি আগে রয়েছে তো উনি তাকে বীর না বলে ওই ব্যক্তিকে কাতার সোজা করার জন্য নির্দেশ দিলেন এবং তাকে একটু পিছিয়ে হারতে নির্দেশ দিলেন তাহলে এত বেশি গুরুত্বর কারণ কি কারণটা হলে যে ফা ইন্না সুফুফি মিন তাম সালাত কারণ কাতার সোজা করা কাতার সোজা হয়ে দাঁড়ানো এটা নামাজ গুরুত্ব দিয়ে সালাতের জন্য তিনি বলেন এবং তিনি আমাদের সিনা এবং আমাদের কাতকে তিনি হাত দিয়ে সোজা করে দিতেন এবং বলতেন তোমরা এখতলাফ করো না তোমরা কাতারে বিরোধ করো না কাতারকে তোমরা বাকা করো না রহমত বর্ষিত করেন আর রাহ আবু দাউদ বিদ্দিন হাসান আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন হাসান পর্যায় হাদিস সম্মান শ্রোতা ও দর্শক তাহলে আমরা এই হাদিস থেকে উক্ত হাদিস থেকে জানতে পারলাম যে জামাতের সঙ্গে সলাচ আদায় করলে কিভাবে আমাদেরকে কাতারে দাঁড়াতে হবে যে পরস্পর সোজা হয়ে দাঁড়াতে হবে এবং একে অপরের সঙ্গে কাঁদের সঙ্গে কাঁধ পায়ের সঙ্গে পা মিলিয়ে একেবারে মিলিয়ে ঘেসে ঘেঁসে দাঁড়াতে হবে এবং কারো আগে পিছিয়ে হওয়া যাবে না কিন্তু আজকে আমরা বাস্তব জীবনে যদি দেখি তাহলে এই সৈন্য আল্লাহ ইসালাম যেখানে এত তাকিদ দিয়েছেন এত গুরুত্ব দিয়েছেন যে কোনো একজন ব্যক্তি যদি সামান্য একটু আগে বের হয়েছে আছে তারপরেও তাকে উনি ঠিক হতে বলেছেন সোজা হতে বলেছেন কিন্তু আমরা কি এটা করি এই আজকাল যারা আমরা ইমাম আছি আমাদের দায়িত্ব এই সৈন্যতগুলি পরিপূর্ণভাবে আদায় করা এবং মানুষদের কানে এই সৈন্যতের বাণী পৌঁছানো যেন জামাতের সাথে সলাশ আদায় করার সময় তারা পরস্পর একে অপর থেকে দূরে এবং আগে পিছে হয়ে না দাঁড়িয়ে পরস্পর মিলিয়ে ঘেসে ঘেসে যদি দাঁড়ায় আল্লাহ তালা পরস্পর মুসলমানের মাঝে মহাব্ব সৃষ্টি করে দেবেন এবং এদের মাঝে বিরোধ সৃষ্টি হবে না সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এই বিষয়ে আরও কিছু ফজিলতের আমাদের সামনে আছে যে বিষয় আমরা ইনশাল্লাহ পরবর্তী দর্শে আলোচনা নিয়ে আসবো সেই দর্শ শোনার আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন ওয়াখরুদানা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 GBT ই অর্থর সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু مما রযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াYawmul la bay'in ফীহি ওয়ালা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 जकत दान अर्थ पाठातेम जिस्ट बीच पान नम्बर शून्य সোয়েফট বিআইসি খৌড় এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান